সসালামুকুল্লা ববরকম اللَّهُ وَحْدَهُ لَا সারি لَهُ শহদু অন্য মোহমদ আব্দুহ্লদীন মনুতুহ কত কলতমোতু ইল তুম মুসলিম يا أيhan suُtta qu رَabbaكُmُllaذ قلَقَ quُ م napsس waida م napssi waida u وَ Xلَقَ م ha ص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 <تصفيق> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا صَدِيدًا يُسْلِهِ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرِ لَكُمْ ذُنُوبَكُمْ হবহ ফ্লাহ হদিয় মোহাম্মদিন وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٍ وَكُلَّ بِدْعَةٍ دُلَالَةٍ وَكُلَّ دُلَالَةٍ فِي সাল মোহাম্মদ আলি মোহাম্মদ কমা তল ইব রাহিম আলি ইব রাহী ইন্ন কহম জ اللهم بارك على محمد وعلى আল محمد كما কম على ইব وعلى আলি ইব রাহী حميد مجيد টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়িল পূর্বপাড়া মসজিদে নূরের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ওয়াজ মাহপিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমিদিন ওলামায় মাদিনার আকিদা এবং মানহাজের এই দেশের একজন প্রখ্যাত মোবাল্লিক এবং দায় শাইফ মুহদ ইব্রাহিম মাদানী হাফেজাহুল্লাহ বারাক আল্লাহু তালা পি আলমিহি ওয়া আমলিহি ওয়া হায়াতি সম্মানিত ওলামাই কারাম আমার সম্মানিত মুরব্বিয়ান এ আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু বাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কুটি কুটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমীন আমাদেরকে সেই সলাতুল আসরের পর থেকে শুরু করে এই গভীর রজনী পর্যন্ত অনেক সম্মানিত ওলামাই কারামদের নিকট থেকে কোরআনে করিম এবং সহি হাদিসের আলোকে पूर्ण दिनी विषय आलोचना शुरू महबिले शेष पर्याने शे। करीम एक्टिव कथबार्ता अपन सामने बलारे अत्यन्त सबर मनोजगर बसे शुरार जो महान रबुल आलमीन तौफिक दिए সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত বাইও বনেরা এই পর্যন্ত ওলামাই কারাম যে আলোচনাগুলো করেছেন আলহামদুলিল্লাহ আজকের ওয়াজ মাহফিলের জন্য এই আলোচনাগুলাই যথেষ্ট যদি আমরা আমল করি আমল না করলে वाश करी लाभ नहींल करी तो आधा घंटा एक घंटा वाश शहपिल जथेषा जा घंटार पर घंटा वाश करी वजाराश सारमर्म जो खुजते चाहु खुजे पाईना कारण देखा जा घटार पर घंटा বিভিন্ন কিচ্ছা কাহিনী গল্প গুজব বিভিন্ন কথাবার্তা বলে এক কিচ্ছা ধরলে এক ঘন্টা বাংলাদেশে এমন ওয়াজ মাহফিল আছে যে এক হরিণের কিচ্ছা দিয়ে এক ঘন্টা চলে যায় হরিন একটা বান্দা ছিল গাসেরই তলায় এই ওয়াজ ধরলে মোটামুটি সবাই চোখের পানিও আসে ওয়াজে আবার এক ঘন্টা পারো হয়ে যায় মোটামুটি বক্তার ওয়াজ শেষ হয়ে যায় तो आल्लाहपीले जरा आलोचना शुनेसी वज महफिले जथेष तो सर्वशेष दीर्घायित करबना बसी रत वज महफिल करा सब दिक्कत क्षतिकर परेश मानसर घुमे समस्या তারপরে এবাদতের জন্য সমস্যা জন্য সমস্যা বিভিন্ন রকমের সমস্যা আছে এই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইনশাআল্লাহ আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাল আমার সম্মানিত ভাই ও বোনেরা আমরা যারা এই ওয়াজ মাহ এসেছি আমরা সবাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটা জিনিস চাই আরেকটা জিনিস থেকে বাঁচতে চাই যে জিনিসটা আল্লাহ রবীন্দিনের কাছে আমরা চাই সেই জিনিসটা কি সবাই জানেন। আর থেকে বাঁচতে চাই সেই জিনিসটা কি জান্নাতজন্য পৃথিবীতে যত মানুষ আছে যারা পৃথিবী থেকে চলে গেছে आम पर्ज आसा मानस एवं मानस गतिबे मध्य श्रेणी एक ग्रुप होना श्रेणी हो, हो नार न একটা শ্রেণী আসহাবুল হতে চাই আসহাবুলনা হতে চাই আল্লাহ রব আলিন আমাদের সবাইকে আসহাবুল জানা হওয়ার তৌফিক দান করুন আসা হতে চাওয়াটা কামনা করি দোয়া করি এটাও একটা আবাদত আল্লাহ সুবানি মারসাদ করেন তোমাদের রবের মাের দিকে প্রতিযোগিতা কর দৌড়াইতে থাকো তিন আর জান্নাতের দিকেও দৌড়াইতে থাকো তোমাদের রবের মাখ এবং জান্নাতের দিকে দৌড়াইতে থাকো আর যে জান্নাতের প্রস্ত হলো আসমান আর জমিনের সমান সোহান আল্লাহ জান্নাতের দরিগ্র কতটুকু কত লম্বা আল্লাহ রব আলিন এই বর্ণনা দেন নাই বর্ণনাটা দিয়েছেন জান্নাতের প্রস্থের। প্রস্থের দিক থেকে জান্নাতটা সমস্ত আসমাল এবং সমস্ত জমিনের মতো সোহান আল্লাহ তাহলে এই জান্নাতের দিকে দৌড়ানোর জন্য জান্নাত পাওয়ার চেষ্টা করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম দোয়া শিখেছেন এর কাছে জান্নাত চাইবে তখন তোমরা সবচেয়ে উপরের যে জান্নাত জান্ন আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা प्रथम टार्गेट कर लगभग चल्लिस पे पास कर ले, ले कर सम्भवना चाह फत अब जहान्न मुक्ति चावा জাহান্নাম থেকে পানা ছা আল্লাপা কোরআনে অন্য আল্লাহ রব আলমিন নির্দেশ দিয়েছেন আল্লাহ রবাহ আলমিন ওয়া আহালি নারাহ হে ইমান দারগন কুম তোমাদের নিজেদেরকে বাছাও ওয়া আহালি কুম তোমাদের আহালকে বাছাও পরিবার পরিজনকে কে বাছাও কিসের থেকে নারা জাহান নাম থেকে জাহান নাম থেকে নিজেরা বাছাও পরিবার পরিজন পরিজন করো ইফলো ফ্না রকি আল্লাহ রবিন বলেন ফত কন্নার জহন্নমকে ভয় কর জহন নাম কে ভয় কর তোমরা ভয় করো তাহলে জাহান নামকে ভয় করা জাহান্ন থেকে পানা ছাওয়া। আল্লাহর কাছে জান্নাত কামনা করা এটাও প্রত্যেকটা এবাদতের তিনটা রোকন আছে আছে না রোকন কয়টি তিনটা এক নম্বরটা আল্লাহ হইলো মহব্বত হবে মহব্বত করতে হবে নম্বর আল খাওফ আল্লাহকে ভয় করতে হবে জাহান্ন আগুন কে ভয় করতে হবে আজাবে কবর আজাবে নার কে ভয় করতে হবে তিন নম্বরটা হইলো আশা আল্লাহর কাছে আল্লাহর রহমতের আশা করতে হবে আল্লাহর কাছে জান্নাতের আশা করতে হবে এই তিনটের সমন্বয়ে হয় একটা পরিপূর্ণ এভাদত্ব এখন কেউ যদি কয় না আমার জান্নাত দরকার নাই জাহান্নামও দরকার নাই আমার দরকার খালি মাওলার মোহাম্বত तो चाय जहान नामा खाली की खाली माओला तो दरकार नाम दरकार न रहमत आल दुनिया मानुषरा जो इबादत कर तीन धरण मानुष पृथ्वीर इबादत कर एकधरणर मानूस अल्लाह शुद्ध मल्लाते आशाओ नुधुम्र मोहब्बत नेमाम सूफी सम्प्रदाय যারা এরকম করে তারা সম্প্রদায় না ভয় আশাও করে না খালি ভয় করে এরা হইল খারেজি সম্প্রদায় এরাও হক থেকে বিচ্ছুত হয়ে গোমরাহ হয়ে গেছে আরেক ধরনের মানুষ আছে मोहब्बत नुदु आशातिया गल्लाबाद कर समय तीनो जिनवय जरा इबादत कर জামাত আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা তাহলে আল্লাহ রেবাদতের মধ্যে জান্নাত পাওয়ার আশা থাকতে হবে থেকে থাকতে হবে। এখন কথা হইল আমরা জান্নাত পাবো কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে আল্লাহ রব আলমিন এবং আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহিসাম কোরানে কারি মে এবং অসংখ্য সহিদে অসংখ্য আমলের কথা বলছেন যে আমলগুলো গুলো করলে সরাসরি জান্নাতের কথা বলছেন আবার কিছু কিছু আমলের কথা বলছেন এই আমলগুলো গুলো করলে সরাসরি জাহান্নাম এরকম বর্ণনা কোরআন এবং হাদিসে শত শত আছে कैक दिन करना संक्षेप समय कैकटा बैशिष्ट जान्निदे कैकट बैशि जरा जाना वी तर किल जहां नामी हो तर कि এই দুটাই আমরা সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাল আল্লাহ রব আলীন কোরআন একাডেমি বলেন जहान नाम अदिवासी दिन समान परन्नतवास सफल जरा जहान नीत सर्वनाश जा रा जानती हे पर हलो সফল কান তারা ফাইজ তারা পাশ করে ফেলছে আমরা প্রথম বর্ণনা দিব জাহানের বর্ণনা আল্লাপাক বর্ণনা করছেন এইভাবে প্রথম জাহান্নামের বর্ণনা দিছেন তারপরে আল্লাহ রবাহ আলমিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন তাহলে প্রথমে আসি কোন কোন কাজ করলে জাহান্নামে যাওয়া সহজ হয় তাহলে আমরা কি জাহান নামে যেতে চাই তাহলে এই কাজগুলা করা যাবে না এই কাজগুলো করলেটা একেবারে সহজ জাহান্নাম থেকে বাঁচার কোন রাস্তা নেই এইগুলা করলেই জাহান নামে যেতে হবে এক নম্বর যেটা এই জাহান্নামটা বানানো হয়েছে বানাই রাখা হয়েছে কাদের জন্য আমল জাহান্নের কাজ হল কুফরি কুপুরি করলে জান্নাত পাওয়া ইদিন আল্লাহ রা আলমিন বলেন যারা কুফরি করে প্রবেশ করবে কি সুবান কিছু বলেন না দেখে চুপ করে আসবে কুফরি করলে আল্লাপাক বলছেন স্থায়ী ভাবে জাহান নামে যাবে কোন ব্যক্তি যদি ইমানের সাথে কুফরি করে ইমান আনার পরে যদি কুফরি করে তার সমস্ত হয়ে যায় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায় অর্থাৎ এই মানুষটা আশাবনার হয়ে যায় এই মানুষটা জাহান নামের অধিবাসী হয়ে যায় তাহলে জাহান নামের অধিবাসী হওয়ার এক নম্বর কারণ যেটা সেটা কি যদি কুপুরি করি একটা কুপুরিও যদি করি তাহলে আমার সমস্ত আমল সব নষ্ট হয়ে যাবে জাহার নামে যেতে হবে কুপুরিকে আমরা করি করেন সমাজে কত রকমের কুফরি প্রচলিত আছে আল্লাহ আল্লাপাকিমে কুফরীর কত বর্ণনা দিয়েছেন আল্লাহ একটা কেউ যদি অস্বীকার করে আল্লাহর বিধানসমূহের মধ্য থেকে একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে একটা বিধানকে যদি কেউ অপছন্দ করে घृणा कर लोकटार द्वारा कुफरी जाए कुी हिसाब कर लेक आने मानूष बोले दला मानु देखते दाड़ी वाला मानुष देखले मानुसा एक गुरुत्पूर्ण विधान एक मत विधान से दार्द करना ये की কয় বোরকাওয়ালা মহিলা আমি দেখতে পারি না পছন্দ করি না বোরকা পছন্দ করে না অনেক মা বোন করে না হলো তাকে এটা পছন্দ করতে হবে মেনে নিতে হবে আমল পরে কিন্তু সে মেনেই নেয় না কয় মনের পর্দা আসল পর্দা এটা পর্দা না বাইরের এটা পর্দায় না रक्षा सम्भव ने जी बरका पचंद कर কেউ যদি সলাৎ অপছন্দ করে নামাজ অপছন্দ করে নামাজ পড়া লাগবে না সমাজে অনেক নামাজ পড়ে না কি নামাজ পড়েন না আমরা মারফতি লাইনে আছি নামাজ লাগে না যারা শরীয়তের লাইনে এদের নামাজ লাগে মার পথে লাইনে হাঁটলে নাকি নামাজ লাগে না। তাহলে আল্লাহ রসুল সাল্লা কোন পথে হাঁটছেন লাইনে হাঁটছেন না মার পথের লাইনে হাঁটছেন আল্লাহ রাহালাম এতকালের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এক নামাজ ও নবী সাল্লা সাল্লাম ছেড়ে দেন নাই যখন অসুস্থ অবস্থায় ছিলেন দুজন সাহাবির কাঁর যেই রাস্তায় হেঁটেছেন ওইটাই শরীয়তের রাস্তা যদি কেউ এই রাস্তা বাদ দিয়ে নামাজ ছেড়ে দেওয়ার রাস্তায় হাঁটে নামাজ ছেড়ে দিয়েও জান্নাতে যাবে এই আশা করে এটা হলো রাস্তা এটা হলো শয়ানের রাস্তা তাহলে এই চিন্তা পোষণ করা যাবে ইমান বঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ কোন ব্যক্তি যদি মনে করে যে আন্না বা ইয়েসা হল আনসরি এতে মোহাম্মদ সাল্লাস্লাম যদি কেউ বিশ্বাস করে মোহাম্মদ সাল্লু আলাইহাল্লামের শরীয়ে গিয়ে জান্নাত পাওয়া যাবে এই লোকের ইমান চলে যায় ইমান ব্যঙ্গে যায় তাহলে বোঝা যায় যে মোহাম্মদ সাল্লা শরিয়তের আওতামুক্ত কাউকে মনে করা এটাও কুফর ইমান চলে যায় चोरमारम्बर कत छवि जो प्रतिकृति पाबागुलेंगे दीबा তিন নম্বর কাজ যত উঁচু কবর পাইবা মদিনার মধ্যে সব কবর তুমি সমান করে দিয়ে আসবা আলীরা তবে এই কাজগুলো কখন দিচ্ছেন যখন পূর্ণাঙ্গ প্রশাসনিক ক্ষমতা মুহাম্মদ মোহাম্মদ রসুল সাল্লিহাল্লাম হাতে এসেছে আগে না আবার আগে যাই ঝপ মূর্তি ভাঙ্গি দিতে বলে আবার যেগুলোকে বিভিন্ন ধর্মবলম্বী লোকেরা উপাস মুক্তি বানিয়ে রেখছে মুসলিম ছবি প্রতিকৃতি টাঙ্গায় পুরে রেখছে এই জাতীয় আছে এগুলো সব বেঙ্গে দিতে বলছেন কবরকে কে উঁচু কবর পূজা করার জন্য কবরের ইবাদত করার জন্য আল্লাহ রসুল আলী সমান করে দাও যেই তিনটে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন আমি সব দায়িত্বগুলো গুলো রূপে আদায় করে আসছি আল্লাহ রসুল সাল্লাহু আলাইহুম বলেন মান আদাম আমার মধ্য থেকে কোন ব্যক্তি যদি আবার পুনরায় এগুলাকে জীবিত করে আবার জাগ্রত করে আবার পুনরায় শুরু করে আবার যদি মূর্তি বানানো শুরু করে আবার যদি ছবি প্রতিকৃতি লাগানো শুরু করে দে আবার যদি কবর গুলা কেঁচু বানায় কবর উপরে ঘর বানায় কবরে করে। কবরের পাশে বসে থাকে কবর কেন্দ্রিক এবার সাজাই নেলো এই লোক কি করলো কুফরি করলো আজকে মুসলমান এগুলা করে কিনা আল্লাহ রসুল কুফুরি আর কুফরি করলে কোথায় যেতে হবে জাহান্ন নিশ্চিত জাহান নামে আল্লাপা কুফরীর পরিণাম জাহান্ন করেছেন আমি আল্লাহ যে বিধান নাজিল করেছে। এই বিধান অনুযায়ী যারা বিচার করে না এই বিধান অনুযায়ী যারা যাবতীয় কার্যক্রম সমাজের পরিচালনা করে না যদি মুসলিম হয় কোরআন দিয়ে সব পরিচালনা করবে করেনা কেন আল্লাহ বলতেছেন কোরআনের প্রতি এদের অন্তরে ইমান নাই। তাহলে এটাকে আল্লাহ কুফরি বলছেন এই জাতীয় যত কুফুরি আছে উপরি করলে কি হয় সরাসরি নম্বর আসেন দুই নম্বরে জাহান্ন নম্বর আয় স্পষ্ট করে বলছেন আলমিন তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দেন তার ঠিকানা তার স্থল হইল জাহান্নাম পরিণতি হল কি করলে বিদ্যমান আল্লাহ ক্ষমতা আর ক্ষেত্রে রুবিয়তের ক্ষেত্রে কত সেরেক বিভিন্ন জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রাস্তা রাস্তায় चले चलेना हाथेज गलारोम तबिजे बारे शिशु असुस्थ हो गए के তিনি ফতোয়া দিয়ে গেছেন সুতরাং এই ফতোয়া কারো হাত বসানোর অধিকার নেই তিনি এখানে কোরআন আলাদা করেন নাই বলছেন মান তা আল্লাহ যদি কোরআন দিয়ে যায় যেহেতু আল্লাহর এবারতের ক্ষেত্রে অসংখ্য সেরেক কত আল্লাহর বান্দা রাস্তাঘাটে পথে চলা ফেরার সময় দেখবেন জীবিত মানুষের সামনে শেষ দায় পড়ে আছে কবরের সামনে সাজে আছে এরকম লক্ষ লক্ষ কবরের সামনে মানুষ সাজদা দিতেছে সাজদা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ এ বাদত মালিক একমাত্র আল্লাহ কামার করিও না সূর্য কে শেষদা করিও না কোন মখলুক কে সাজদা করিও না সাজদা কর সকল মখলুকের যিনি খালেক যিনি সকল মখলুকের মালিক একমাত্র আল্লাহ রবাহ আলমিনকে সাজদা করমাত্র আল্লাহ রে সাজদা করতে হবে কাকে একমাত্র আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে করা হয় এটা হয় কি কিেরকের পরিণাম জাহান্ন মান্ন করা এটা একটা আল্লাহর এ বাদত মান্ন এটা কি আল্লাহর একটা আমি দুই দিন সিয়াম পালন করব। আমি এক হাজার করব, আমি হাজার টাকা টাকা হাজার টাকা আপনার রাস্তা খরচ করব। এখন যদি আপনি মান্ন করি বসে থাকেন আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দেন আমি একটা গরু জায়গায় আপনার ছেলে আমার ছেলে ভালো করবে কে আল্লাহ রবা আলামিন কারণ বিপদ থেকে মুক্ত করা এটা আল্লাহ ছাড়া আর কেউ অসুখ ভালো করা অসুস্থতা সুস্থ করা कत बंदा कत गरीब मिशिल असहा विधवा अपन चतुर्दिगे समाज मध्य आरोप আপনি আল্লাহ সকল বান্দা গুলারে দিয়ে দেন আল্লাহর সব বান্দিদেরকে দিয়ে দেন আপনি এত দূর পর্যন্তই এই গরু ছাগল নিয়ে যাওয়া লাগবে না এই গরু ছাগল নিয়ে বিভিন্ন দিকে রওনা দিচ্ছেন এটো সেরেক এবাদতের সেরেক দোয়া কত কিছু ছাওয়া কার কাছে ছাইতে হয় একমাত্র আল্লাহর কাছে দোয়া একটা গুরুত্বপূর্ণ এ বাদত এখন কোন ব্যক্তির ছেলেমে হচ্ছে না অনেকদিন ছেলে মেয়ে হয় আল্লাহ রবীন্দ্র ছেলে ছেলেমে দুইটাই দেন কিছুই দেন না তাহলে ছেলে যদি দিতে হয় ছেলে মেয়ে যদি পাইতে হয় একমাত্র আল্লাহ অহরহ অসংখ্য সেরেক সমাজে বিদ্যমান আছে সেরেক করলে জাহান্ন মে যেতে হবে তিন নম্বর বেদাত জাহান্ন যাওয়ার আরেকটা বড় মাধ্যম হলো কি الله رسول صلى الله عليه وسلم اسبشت قرابل سن إياكم ومحدسات الأمور فإنّ كل محدسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار بدعة البرينة تهلو بدعة البرينة دلالة وكل دلالة তার জন্য জাহান্নামে যাওয়া তত বেশি সহজ হয়ে যাবে কারণ বেদাতের পদ্ধতিতে যত আমল করবে বেদাতের পদ্ধতিতে যত আকিদা পোষণ করবে আল্লাহ রব আলমিন এই সবগুলোকে প্রত্যাখ্যান করে দেন কোনাল কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে এমন কোন কাজ করে যেই কাজটা আমি নবী করিনি আমার সাহাবিরা করে নাই পাহুয়া এটা বাতিল এটা বাতিল এল এটা প্রত্যাখ্যাত তাহলে বেদাতের কোন এভাদত কোন কোন আমল আল্লাহ রব আলমিন কবল করেন না তাহলে যিনি যত বেশি বেদাতের দিকে আকাবেন সেটা আকেই এর হোক সেটা এবাদতের আমলের বেদাত হোক সেটা মহামালাতের বেদাৎ হোক সেটা সমস্ত কুল্লু বেদা আতিন দলালা নবী শ্রম বলেন যে কুল্লু বেদা আতিনে আতিন দলালা নবী সমস্ত বেদাত অন্তর্ভুক্ত করে সব বেদাতে গুমরা जहां नाम कारण फैल जमेतम कारण बेदात चार नम्बर जहान नामे जावार बड़ एक माध्यम मानस हत्या मानस मारा मानस मार्ले कथा जाते हैं जहान नामे जावा আল্লাফা করি মায় স্পষ্ট করে বলছেন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে কোনো মুমিনকে হত্যা করে কোন মুমিনকে মারে মেরে ফেলছে কোন মোমিনকে হত্যা করে ফেলছে ফাজা ওহো জাহান্নাম आल्लाबाली एटार प्रतिदान हिसाब से जहां मारा मानस हत्या जाना पावा जान पाव जाए क्योंकि समाजे देखी अहरह कत मानुष के निपराध निीह मानुष के हत्या कर फेला हमेशा बिबिन्न बिबिन्न पत्री के खुल देखना कतो मानुष के मेरे हत्या जहान नामे जा बड़ एक कारण सूद खावा सूद लेंदेन करा सूद खाइले जहान नामे जावा सहज हो जाए सूद लेंदेन सुबसा আল্লাপাক সুদের বর্ণনা করে সুদের খারাপ পরিণতির বর্ণনা আল্লাহ রব আলিন বলেন কোন ব্যক্তি যদি এই সুদের আয়াত নাজিলের পরে विधि विधान ना जिले पर सूद खाए तो छते आगे बाड़ी गमी करे दीब फस करकेबा कर फिल्म आल्लाब এই মানুষগুলা গুলা জাহান্ন মানুষ সুদ খাওয়া মানুষ গুলো আসা বনার জাহান নামী মানুষ তাহলে সুদ যত বেশি খাইবেন জাহান নামে যাওয়া কি সহজ হবে এটা জাহান নামে যাওয়ার একটা বড় মাধ্যম জাহান্নমে যাওয়ার আরেকটা মাধ্যম ঘুষ খাওয়া ঘুষ খাইলেও জাহান নামে যাওয়াটা কি হয় দুজনেই জাহান্নে যাবে জাহান্নে যাওয়াটা সহজ যে যত বেশি ঘুস খাচ্ছে সে তত বেশি জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ করে নিচ্ছে নিজে ঘুষ খেয়ে বাড়ি গাড়ি বিভিন্ন কিছু করে ছেলে মেয়েদের জন্য রেখে সে নিজে কিন্তু কিছুই বুক করতে পারে না সব অন্যের জন্য রেখে যায় রেখে সে চলে যায় সে নিজে গেল জন্য টাকা টাকাগুলো সব জায়গা জমি রেখে গেছে কত বুদ্ধিমান দেখছেন মানে নিজে জাহান্নামে যাই অন্যদেরকে অন্যদেরকে ভালো থাকার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু নিজের জন্য জাহান্নামটা তৈরি করে নিচ্ছে তাহলে ঘুষ খেলি কি হয় জাহান নামে যাওয়া সহজ হয় জাহান নামে যাওয়ার একটা বড় কারণ জাহান নামে যাওয়ার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ডাইনে বামে এলোমেলো করা বোনের সম্পত্তিগুলো গুলো ঠিক ভাবে না দেওয়া বাড়ির সম্পত্তি ঠিক ভাবে না দেওয়া সাসার সম্পত্তি ফুপুর সম্পত্তি বিভিন্ন জনের সম্পত্তি ঠিকভাবে না দেওয়া आल्लामी सम्पत्ति बंटन कर बंटन कर दीकत आल्लाजे विस्तारित बनना दें न खाली परस कर दी সম্পত্তি বন্টনের বিষয়টা আল্লাহ রব আলিন সয়ং নিজে বর্ণনা করেছেন নবীর হাতে দেন নাই নবীর সাল্লাহ বর্ণনা করার সুযোগ দেন নাই আল্লাহ নিজেই सब बर्णनाल्लाहरबल आलम निजे दीवार आल्लाब्बीन आल्ला देवाधान जरा मेने बटन कर দেরকে জান যদি কেউ আমি আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী সম্পত্তির বন্টন না করে ডাইনে ভামে করে কম করে বেশি করে আছে না এরকম অনেক মুরব্বী মারা যাবার আগে মহাব্যস্ত হয়ে গেছে ছেলে মেয়েদেরকে জাগা জমিন দিয়ে দিব কেন ব্যস্ত হয়েছে ঘটনা আছে ঘটনা মেয়েদেরকে ঠকাইব মেয়েদেরকে ঠকাই ছেলেদেরকে বেশি করে দিয়ে যাইব দিবে না। এখন বাবা থাকতে একটু যা দি নিয়ে যা মানে ঠকাই দিতেছে অল্প অল্প দিই বিদায় করে দিচ্ছে না হয় আপনি জীবিত থাকতে বন্টনের দরকারটা কি আপনি মরে গেলে তো এমনি ভাইবো জাহান্নামের রাস্তা সুগম করে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আপনি জাহান্নাম আগে ঠিক করে নি তারপরে রওানা দিছেন কোন দিকে আল্লাহর ঘরের দিকে হজের দিকে রওনা দিচ্ছেন কাল আমাদের ময়দানে ওই সম্পদ থেকে আল্লাহ করছিল কোন অপরাধে কি কারণে আমাদেরকে মাহরুম করছিল আল্লাহ আপনি জিজ্ঞাসা করেন আপনি এটা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যান মেয়ে আপনার কোন অপরাধ করছে কেন আপনি তাকে ঠকাইবেন আল্লা দিছে কেন আপনি দিবেন না এজন্য জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা এই মামলায় বর্তমানে বাংলাদেশের এক দুজন মানুষ রেহাই আল্লাহ জানেন সমাজের অধিকাংশ দেখবেন এই কাজটা করে ঠিক মতো সম্পত্তিটা বরপণ করে না মেয়েদেরকে ঠকায় বোনদেরকে ঠকায় তার জমিন গুলো ঠিক মতো দেয়া সম্পত্তিটা ঠিক মতো দেনা বর্তমানে জায়গা জমির দাম আরও বেড়ে গেছে বাস এই কাজটা যারা করবে পড়বেন। এখানে আল্লাহ আল্লাহ পাক এদেরকে জাহান্নে ঢুকাবেন জাহান নামে যাওয়ার আরেকটা বড় কারণ নামাজ ছেড়ে দেওয়া নামাজ না পড়া মুসল্লি না হওয়া এই কথাটা আল্লাপা কোরআনাসীরান নামীরা যখন জাহান নামে যাবে ফেরেস তারা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম, ফি, সাকার, কি ব্যাপার জাহান নামে আসল কেন মানুষ আবার জাহান নামে যায় এটা ফেরেস তাদের কাছে অবাক লাগে কত এই মানুষের কাছে আল্লাহর আলমিনের বিষয় এই জন্য গিয়ে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার তোমরা জাহান নামে কেন তখন তারা উত্তর দিবে এক নম্বরে কলো চেষ্টা করতাম মাঝে মাঝে জানাজার নামাজে যাওয়ার চেষ্টা করতাম কারণ এগুলাতে না গেলে আমাদের সমাজের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না এই জন্য যাইতাম আসলে আমরা নামাজি ছিলাম না শুক্রবারে দেখবেন কিছু মুসল্লি আছেন আসবো সবাই শেষে মুসল্লিদেরকে টপকায় টপকায় সামনে চলে যায় যায় না যায় দিকে না কিন্তু আমরা অনেক জায়গায় দেখি এইরকম আস্তে আস্তে সামনে চলে যায় কেন সামনে যায় কারণ হলো আল্লাহর বান্দা প্রতিদিন নামাজ পড়ে না শুক্রবার দিন আসছে পিছনে যদি এক জায়গায় নামাজ পড়ে তো সবাই দেখবে না উনারে মসজিদে আসছি এই জন্য পিছনে নামাজ পড়ে না মানুষকে ডিঙ্গে টপকায় টপকায় সামনে চলে আসে এই লোক জমান নামাজের সমস্ত ফজিলত থেকে মাহরুম হয়ে গেছে কারণ নবী পাওয়ার জন্য আবার দেখবেন কিছু মানুষ আছে শুক্রবারে মসজিদে আসছে অন্য সময় আসে না মসজিদের এক কোনায় বসছে হঠাৎ হঠাৎ খালি কথা বলে মসজিদের মধ্যে কথা কয় দেখছেন না এরকম কিছু মানুষ আছে কেন কথা কয় কারণ সে জানাম দিচ্ছে যে আমি কিন্তু আসি মসজিদে আবার কিছুদিন পরে কমিটি করার সময় বলিও না যে আমি মসজিদে নাই আমি কিন্তু মসজিদে কিন্তু পাঁচ ও সলাৎ কায়েম করে নাই সলাৎ কায়ে করতো না আর নামাজ পড়তো না আবার কইতো আমার ইমান কিন্তু ঠিক আছে নামাজ আমার ইমান কিন্তু খুব স্ট্রং ইমান মজবুত কেমন ইমান মজবুত যে ইমানের সময় ঘুম থেকে জাগাইতে পারে না এটা এমন ইমান যে ইমান আইসিউতে চলে গেছে যে ইমান একেবারে শুয়ে গেছে এই ইমান আর সোজা হইতে পারে না যে ইমান এইরকম আইসিউতে চলে গেছে যে ইমান এমন নাজুক অবস্থায় আছে এই ইমান মানুষকে জাননাতে নিতে পারে না সলা তেমন এক আল্লাপাক এটাকে ইমান শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন না এখানে ইমান মানে সাথে এর গভীর সম্পর্ক সলাত আছে ইমান আছে সলাৎ নাই কদিন আগে এক ভিডিও শুনলাম ফেসবুক এর এখন ইন্টারনেটের যুগ কয়েক ফেলেট আছে হেদায়তায় ফ্লেট আছে ফ্লেট নাই খানা নাই একজন বয়ান করতেছে তো যাই হোক আমরা যেটা বলতেছিলাম যে নামাজ আছে ইমান আছে নামাজ নাই ইমান কারণ ইমানের বহিপ্রকাশ আমার ভিতরে যে ইমান আছে এইটা বোঝা যাবে নামাজের মাধ্যমে সাক্ষর ইমানের জাহান নামে যেতে হবে আল্লাহ ঘোষণা মুসল্লিন যারা জাকাত দেনা এটাও জাহান নামে যাওয়ার কারণ কিছু জাকাত এমনি দিয়ে দিল কিছু টাকা এইরকম জাকাত আদায় জাকাত যদি সঠিক আদায় না হয় এটাও যান নামে যাওয়ার একটা বড় কারণ আর বলে কারণ। সকালবেলা চা দোকানে আসি এক মুরব্বী বলতেছে এ মিয়া শুনছ নাকি অমুকের বাড়িতে আজকে কি ঘটনা ঘটছে রাত্রে কয় কি ঘটছে কি ঘটছে এইসব শোনার জন্য কিন্তু মানুষ খুব পাগল খুব আকর্ষণীয় বিবিসির সংবাদ একজন যদি আসি ছা দোকানে একটু বলতে পারে যে শুনো ভাই অমুকের বাড়িতে কি হয়েছে শুনছ সবাই কান লাগায় শুনে দেখ কি হয়েছে একটু শুনি সকাল বেলায় বলে দিছে রাত্রে তো অমুকের ছেলেরেকের বইয়েরই হয়েছে বাস এই খবর শুনার সাথে সাথে পুরা গ্রাম পুরা এলাকা পৌঁছে গেছ শুনছে আর বলছে শুনছে আর বলছে আল্লাহ রসুলাম বলেন মিথ্যাবাদী হবার জন্য এটাই যথেষ্ট শুনে আর বলে বেড়ায় শুনে আর বলে বেড়ায় নেই এরকম অপপ্রচার যারা করে পত্রিকায় নিউজ একটা দেখছে একেবারে এমন বিশ্বাস করে আসছে আরে মেয়ে পত্রিকা কে সত্য খবর আসে দুনিয়ার অসংখ্য মিথ্যা খবর আসে উদ্দেশ্য প্রণোদিত খবর আসে কতজনের বিরুদ্ধে কোন খবর আসলে করবা এটা সত্য কি মিথ্যা আগে তুমি বলে বেড়াইতেছো এটাও জাহান নামে যাওয়ার একটা কারণ আর কি করতাম আমরা ছগল খোর জানতে যাবে না ছগল খোর জান ছগল বুঝেন একজনের পিছনে একজন যায় লাগায় দিছে দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিচ্ছে দুইজনের মধ্যে মারামারি লাগাই দিছে ঝগড়া ঝাটি লাগাই যাইব মাঝারে নিচে কাফট গেলে সেটাও জাহান নামে যাবে এই সূত্রের মধ্যে তো একেবারে আর কেউ বাকি নেই কিন্তু আল্লাহ রসুল বলছেন মা আসালাম কাবাইন নিচে যা ঝুলে থাকবে যা যাবে জাহান্ন জাহান নামে যাবার একটা কারণ আরো অসংখ্য কারণ আছে জান্নাতি হওয়ার জন্য সহজ জান্নাতি প্রথম কাতারের জান্নাতি হওয়ার জন্য কি কি করা দরকার প্রথম কাতারের জান্নাতি হওয়ার বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে কারি অনেক চুরায় একসাথে একসাথে অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করছেন করি আল্লাহ বলছেন যে এই কাজ গুলো যারা করবে এরা এদেরকে জান্নটি আদায় করতে হবে সলাতের ভিতরে খুশুও থাকতে হবে সলাত ছাড়া জান্নাত পাওয়ার আশা করা যাবে না সলা করতেই হবে এরপরে সলাতের ভিতরে যদি খুশু খুশু থাকে তাহলে আপনি আলহামদুলিল্লাহ মনোযোগ ছলাত আদায় করতেছি একমাত্র আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য না ছাতের মধ্যে অন্য কোন দুনিয়ামী মাকসাদ নাই একমাত্র আমার আল্লাহর জন্য তার এক এরপরে কথাবার্তা বেহুদা কাজকর্ম এগুলো থেকে দূরে থাকতে হবে বেহুদা কথাবার্তা কি বেহদা কথাবার্তা এক নম্বরে গান বাজনা মুক্ত থাকতে হবে কারণ গান বাজনা মানুষকে জান্নাত নে না কোথায় নেয় জাহান্না তাহলে জান্নাতি মানুষ গান বাজনা থেকে অশ্লীলতা থেকে যত রকমের বেহুদা কর্মকাণ্ড আছে নাটক দেখা সিনেমা দেখা তারপরে দীর্ঘ সময় ধরে এগুলো সব লাগবে অন্তর্ভুক্ত আল্লাহ জান্নাতি মানুষ হইতে হইলে এই জান্নাতি মানুষের এত সময় নাই যে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে বসে বসে খেলা দেখব কারণ জান্নাতি মানুষ তার সময় সীমিত অল্প সময় সেখানে কিভাবে তার ব্যস্ত সে এই সকল তুচ্ছ বিষয়কে প্রত্যাখ্যান করে এগুলা থেকে বিপুখ থাকে কারণ তার জান্নাতে যাওয়ার পথে পাঁচ ঘন্টা সময় মানে বিশাল সময় তার সময় ধরেন এক হাজার ঘন্টা পাঁচ হাজার ঘন্টা দশ ঘন্টা সেখান থেকে তার এত সময় চলে যাবে এই সময় তার নাই তারপরে জান্নাতে মানুষের বৈশিষ্ট্য সঠিকভাবে হিসাব করে দিয়ে দিতে হবে বছর শেষে যা জাকাত আসবে তা সঠিকভাবে ফুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব করে আল্লাহর বিধান অনুযায়ী তার যৌনাঙ্গের হেফাজত করতে হবে যৌবনের হেফাজত করা লাগবে যৌবনের হেফাজত নাই যে না বেবিচার অশ্লীলতার সাথে জড়িত কোন খারাবি দর্শনের সাথে জড়িত মুমিন হওয়া যাবে না জাহান নামী কি হবে মুমিন হতে হলে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরপরে জান্নাতি মোমিনের বৈশিষ্ট্য হল ওয়াল্লাদি জান্নাতি মুমিন। আমান হবে সর্বক্ষেত্রে আমান তার কথার ক্ষেত্রে আমান তার কাজে কর্মে আমান লেনদেনে মহামালাতে হবে আমান সর্বক্ষেত্রে হবে আমান আমান উদ্দারিতার মধ্যে তার কোনো খেয়ানতি থাকবে না সব সময় আরেকজনের মানসম্মান আমার কাছে আমানত আরেক বাইয়ের মানসম্মান আমানত আরেক ভাইয়ের টাকা পয়সা আমানত আরেক বাইয়ের ইজ্জতা আমার কাছে আমানত এই আমানতের কখনো খেয়ানত করা যাবে না সুযোগ পেলাম বাইয়ের মোবাইলটা নিয়ে গেলাম সুযোগ পেলাম বাইয়ের কিছু টাকা পয়সা নিয়ে গেলাম সুযোগ পেলাম কিছু এদিক সেদিক নিয়ে গেলাম আমানতের খেয়ানত করলাম আমার ফাঁসের সিটে বসছে বাইটা একটু ঘুম আসছে আস্তে করে মোবাইলটা নিয়ে গেলাম কি হলো আমানতের খেয়ানত সর্বক্ষেত্রে যত রকমের আমানত আছে আর কি করবে বর্তমানে রক্ষা করার লক্ষ্য খুঁজে পাওয়া যায় না যদি কোনো কারণে টাকা পয়সা দাঁড় দিতে পারেন বা আপনি কারো কাছে আপনার কাছে বা আপনি কারো কাছে টাকা পয়সা পাইবেন कत सोमवार कत बचर मोबाइल बंदर कोई आज मसाल जिज्ञेस करते हजुर मोबाइल जो फोन कर আমি তখন ঘরে থাকি যদি বলি যে আসি আমি ঘরে আছি তো সে তো চলে আসবো আমার কাছে টাকা পাইবোলে আমি কি করি গর থেকে যাই মোবাইল আসার সাথে সাথে আপনি কোথায় আমি এখন একটু বাহিরে আছি এটা বাহিরে আছে এটা ঘরে নাই গর থেকে বাইরে গেছে হ্যাঁ বাহিরে আছি বললে মানুষ বুঝে যে না বাড়িতে না। कत बड़ प्रतारणा कत बड़ दोजी स्वच्छता दोकान बाकी खाई मास्क मास खबर नवर जानती मानुषर बलो जेखने जारे जे अवस्था जार जो वादा कर रक्षा कर সবসময় সলা হাজ মানে আওয়ালে আদায় করবে সব সময় সঠিক ভাবে ওয়াক্তের মধ্যে সলাৎ গুলো আদায় করার চেষ্টা করবে আল্লাপাক বলছেন এই গুণাবলি গুলো যার মধ্যে আছে আল্লাপাক সুর আল ফোর কান এর মধ্যে কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করছেন পাক বলছেন এদের বৈশিষ্ট্য হইল এরা আলাল এরা যখন জমিনের উপরে চলা ফেরা করে नम्र भद्रे मानस गा कम चलाफे भद्र मानसले सब देखा लगे ना मानसा हा कर भर खबर बोझा जाए जुबक सेलर माथा चुलटे देख ले बुझे तरह नम्रता भद्रता आदब कायदा कतटुकू आ कारण चुलटिंग से मध्य बेहदी ढुक से शयतानी ढुक आज के देखें सब गुलझा जाए कि सब मुस्कर যে প্লাস ওখানে যেই মহিলারা যেমনে যেমনে চুল কাটে মুসলিম মেয়েরা মুসলিম মহিলারা ওইভাবে চুল কাটে ওখানে যেই ডিজাইনে যে কাটিং এ শাড়ি পরে ছুড়ি পরে গহনা পরে অনুকরণ এমন ভাবে রন্ধ্র রন্ধ্রে ঘরে ঘরে ঢুকে পড়ছে আল্লাপ বলেন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হল ইয়াম সোনা আল্লাহ এরা চুল কাটা থেকে শুরু করে ব্যাপারে এদের বৈশিষ্ট্য হইলা খতিলামা জাহিলেরা এদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হইলে এরা কয় সালাম আমাদের দেশের একজন একদিন বয়ান করতেছে কয় আমি সৌদি আরবের হয়ে গেছে কাতারে গেছে সৌদি আরব গেছে ওখানকার আলেম এরা দেখে যে মাগরিবের আজানের পরে ফরজ নামাজের আগে দুধ নামাজ পড়ে দেখেন। যে আরব দেশের দুই আজানের মধ্যে সলাত আছে ইলাল শুনে দিছি একেবারে আমার হাদিস শুনি সব চুপ হয়ে গেছে আমি কই তারা চুপ হয়েছে কেন ইদা খাতমুলো না ওরা দেখছে না মনে হয় আমার তর্ক দলিবে এরা মনে হয় চুপ হয়ে গেছে ইমান ধরের জানি মানুষের বৈশিষ্ট্য জাহেলদের সাথে তর্ক বিতর্ক ঝগড়া দাটি মোনাজারা ব্যস্ত থাকে না বৈশিষ্ট্য তারা সবসময় কি করে রাত্রি বেলায় সেয়ামর মধ্যে তাদের রাত কাটে তারা দীর্ঘ রাত এবার মধ্যে কাটায় আর আমরা তো পশুর মতো ঘুমাই ঘুমাই ফজরেও উঠি না এভাবে আল্লাপাক আরো অনেকগুলো বৈশিষ্ট্য দেখবেন আল্লাহর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এই জন্য আমার ভাইয়েরা বেশি বেশি কোরআন পড়ব কোরআন জানবো আর কোরআন যেখানে যেখানে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করছে আমরা নিজেদের ভিতরে সেই জান্নাতি বৈশিষ্ট্য ঢুকাবো আর যেখানে যেখানে জাহান্নমিদের বশিষ্ট জাহান নমিদের গুণা গুণ বর্ণনা করা হয়েছে সেগুলা থেকে সবসময় দূরে থাকব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আসহাবুল জানা হওয়ার এবং জাহান্ন থেকে আল্লাপাক আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ হরবুল্লা আলমিন নাম থেকে রক্ষা করুন আমাদের আজকের এই মাহফিলকে কবল ও মঞ্জুর করে নিন আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে কুপর সিরিফ বেদাত থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন আল্লাপাক জাহান্নমিদের যেই গুণগুলো আমরা বর্ণনা করেছি এই সমস্ত গুন থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আজকের এই মাহফিলের জন্য যে সকল ভাই বোন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন শারীরিকভাবে আর্থিকভাবে মানসিকভাবে আল্লাহ রবাহ আলমীন সকলের সকল সহযোগিতাকে আল্লাহা কবল মঞ্জুর করে নিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই মাহপিলকে কবল করে নিন এই মাহপিলের যত আলোচনা হয়েছে আমাদেরকে সকল আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুন আমিন আলমিন